राधाकुंडे प्राकटतिथि सम्बन्धे क्यों आलोचना हुआ प्रयोजन तई एखे भगवती आलोचनार विश्राम रखल बोच श्री चैतन्य महाप्रभु जख व्रजधाम दर्शनर जो व्यस्त होनी भगवान कृष्ण ही कृष्णवस्तु तीन जख दर्शनर जो व्यस्त हो्रजधामे गए भगवान व्रजोधामे जावाने समस्ुप्त रहस्य के खुले देवें अनेक दिन धरे से व्रजोधाम रहस्य लुक्ए गोपन से, से लोकर का जी गौर ना होत तब किम धरित देह इत्यादि कथा कने से সঙ্গে বলভদ্র ছিল সব কিছু দ্বাদশ বন তিনি ঘুরেছিলেন সমস্ত কিছু সেখানে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য যেমনভাবে ভ্রমণ করেছিলেন জঙ্গলে সেখানে হরিন আদি গৌবাছুর কৃষ্ণের সময় যেমনভাবে কৃষ্ণের সঙ্গে ঘুরত তাকে ছেড়ে যেত না ঠিক ভাবেই খালি রংটাকে বদলে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই कृष्ण बस्तु कंगल्स समस्त जगह से गौ बाछुर हरिण पिछने पिछने दौड़ा बड़ आश्चर्य श्री चैतन्य महाप्रभु बनभ्रमण करते करते जेटा बर्तमान राधा कुंड बिठ गाँव आरीट गाँवे पोछाले सेजबाषीगण के, से के प्रश्न कर এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড কোথায় আপনারা জানেন তারা কিছু বলতে পারে না তারা বলছে আমরা তো জানি না কোনটা রাধাকুণ্ড কোনটা শ্যামকুণ্ড তো কিছু জানি না তখন প্রভু অন্তর্যে আমি সবই জানি তিনি প্রশ্ন করলেন ভঙ্গী করে তিনি বললেন যে কালের গতিকে সে তীর্থ লুপ্ত হয়ে গেছে সেটাকে প্রকাশ করার জন্য সবার সন্মুখে এখন তো প্রভুর সম্মুখে যখনই আসে তাকে দেখার জন্য তো গ্রামের সব লোক ছুটে আসে এ তো কোনো দিন দেখেনি সৃষ্টি ছাড়া রূপ সেখানে তিনি দুটো ধানের খেতেতে অল্প হাঁটু ধানের ক্ষেত আর কী থাকবে সেখানে অল্প অল্প জল নিয়ে মাথায় দিলেন আর রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্তপ করলেন তাতে লোক অবাক হয়ে গেলেন এই সন্ন্যাসী ঠাকুরের মতো দেখতে অপূর্ব রাধা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্তপ করছেন তো কেউ তো জানে না परवर्तीकाले से रघुनाथ दास गोस्वी तरह अनुगत जन् द्वारा श्री राधा कुंड श्यमकुंडे संस्कार कर चैतन्य महाप्र बोलार पर कि अल्प तरह तो रघुनाथ दास गोस्वी इच्छा से अवस्था से एट गलजधाम जो लुप्तर्थ यकाश कर लें किताओं से महाप्रभुर कृपा जानते कि जख भगवान श्रीकृष्ण प्रकट विहार कर ब्रजोधाम गोप गोपी समन्वित से समस्त अप्रायकृत विल्स सेल्सर ये एक रकम विल्स एक दिन গোপিকাগণ রাধারানী এবং গোপীগাগণ কৃষ্ণকে বললেন তুমি গৌহত্যা করেছো অতএব তোমার গৌহত্যার পাপ লেগেছে আমরা তোমার সঙ্গে না অরিষ্টাসুর কে মেনেছে আরিট গাঁ হয়েছে ও ছিল একদম ধেনুক রূপ অর্থাৎ অর্থাৎ ধেনু মানে আচ্ছা অর্থাৎ গৌরূপ ধারণ করেছিল আসলে তো ওসু। রাধারানী এবং তার সখীবৃন্দ ভঙ্গী করে বললেন তোমার সঙ্গে আমরা আর মিশতে পারবো না তোমার তো গোহাতার পাবলে গেছে। কৃষ্ণ বলেন তাহলে দেবী তাহলে কি করে আমি নিজের পাপটাকে এ করব প্রশমন করব তোমার তো সব তীর্থে স্নান করে আসো যত তীর্থ আছে সব করব সমস্ত কৃষ্ণ বললেন আমার করার কি দরকার এখানেই সব তীর্থ নিয়ে আসব এটা তো দেখি নন্দ বাবা। যখন নন্দ পাবন সর্বায় চান করতেন নন্দবাবা একদিন বলছেন লালা তুই বড়ো হয়ে গেও তুই তো বড়ো হয়ে গেছিস বোঝো ভাষা তুই তো অনেক বড়ো হয়ে গেছিস এখন তুই একটু থাক আমি একটুখানি তীর্থবিত্ত ঘুরে আসি হ্যাঁ না সব বুঝতে পারবে বলে তখন বলছেন বাবা তুমি তীর্থ যাবে কেন বলে তীর্থ যাবো তীর্থ করলে হয় তুই বড় হয়ে গেছিস এখন থাক এখানে আর বাবা মাকে বললেন আচ্ছা তীর্থ যদি এখানে সব চলে আসে তাক হয়নি পাগল বাচ্চার কথা সে এক বলে হ্যাঁ বাবা তীর্থ সব এখানে চলে আসবে তোমার আর যেতে হবে তুমি গেলে আমি কি করে থাকব তখন বললেন সেখানে পাবন সরবে গিয়ে এক এক করে নাম ধরে এক এক তীর্থকে ডাকছেন সব এসে দেখা দিয়ে নন্দবাকে দণ্ডবোধ করে জলের মধ্যে আছে। সব আমার নাম পুষ্কর তীর্থ আমার নাম ত্রিবেণী সঙ্গম সব এক এক করে সব দুনিয়ার তীর্থ এসে নন্দবা চরণে দন্ডবাদ জানে জলেতে তখন লালা বলছেন বাবা এই তো সব তীর্থ এখানে এসে গেছে এখানেই চান করো সব হয়ে যাবে তখন আর নন্দমহারাজ আর বাইরে গেলেন না বল লালার যখন এতই আমার ক্ষমতা ছোট লালা তার এত ক্ষমতা সব তিত্ত কান ধরে নিয়ে এলো এনে জলের মধ্যে জাগ থাক আছে এখানে চান করলে বিশ্বাস হলো এখানে কৃষ্ণ যখন দেখলেন যা বলছেন যে তোমাকে সব তীর্থ স্নান করে আসতে হবে কৃষ্ণ বললেন কাজ করি আমি এখানে সব তীর্থ বলে তখন কী করলেন গোড়ালির দ্বারা পায়ের এক মারলেন আঘাত মাটিতে মাটার সঙ্গে সঙ্গে সেখান থেকে ফেটে গেলো ফেটে গিয়ে সেখানে একটা জলের স্রোত আসতে আরম্ভ করেছে অপূর্ব বিশাল একটা মতো হয়ে গেল রাধারানী এবং গোপিকাগঞ্জ সব দেখছেন মজাটা কাণ্ড কারখানা। সেখানে হয়ে রাধারানীকে প্রদর্শন করালেন যে দেখো এখানে সমস্ত আছে তার তুমি তো আমার তোমরা বলেছিল আমাকে সমস্ত ঘুরে ঘুরে স্নান করে আসতে তা আমার এত ঘোরার দরকার কি এখানে সব চলে এসছে এখানে আমি স্নান করব সব এক এক করে পরিচয় দিয়ে সেই শ্যামকুণ্ডে জলেতে যখন প্রবিষ্ট হলেন তখন তাদের বিশ্বাস হলো হতেও পারে বাবা কী জানে কী জানে সব তীর্থ এখানে তখন সেখানে স্নান করলে বললেন তাহলে এবার আমি পবিত্র হয়েছি তাহলে বল রাধারানীর বললেন রাধারানী বললেন তাহলে আমাদেরও একটা কুণ্ডও দরকার আমরাও তৈরি করবো আমরা একটা তুণ্ড করবো সেখানে কঙ্কন দিয়ে এবার খোঁড়া আরম্ভ করলেন অপ্রাকৃত সেসব তারা সাধারণত কেউ সেখানে ধীরে এই সব প্রচেষ্টা করতে করতেই করতে করতেই সেখানে দেখা গেল একটা কুণ্ড হল কিন্তু সেখানে জল নাই কৃষ্ণ মজা করে বলছেন তোমরা জল কোথায় পাবে আমার এই জলটাই তোমাদের ওখানে দিয়ে দিচ্ছে না না এই জল নেবো না এতে তো তুমি ও তা তীর্থ বটে সব চান করেছো ওই পাকগুলোই জলে গেছে নেবো না ওই জল এইটা মজার কথা এই সমস্তগুলো ঠিক বেলা এটা লীলা হয়েছিল অ্যাকচুয়ালি রাধাকুণ্ডের তীরেতে যে বিস্তর লীলা হয় মধ্যাহ্নকালীন এগুলো গৌরী রসিক রসিকগণের হচ্ছে জীবাতু এগুলো বদ্ধ অবস্থায় কোনোটাই তোলা যাবে না একটা যদি আলোচনা শোনে সব ধারাত পড়বে এরা জানতেই পারবে না যে কি বিলাস এখানে একটা বিষয় পরিষ্কার হওয়ার দরকার যে ভগবান শ্রীকৃষ্ণ আর তার যে অপ্রাকৃত যে লীলা সেগুলো যদি সঠিকভাবে অনুভব না হয় তাহলে মনে হবে ভগবান শ্রীকৃষ্ণ কিছু মেয়ে ছেলের সঙ্গে মজা করছেন বাস্তবিক তা নয় ভগবানের শক্তি তা থেকে যে এই সমস্তগুলো যারা রূপ ধারণ করেছেন তারা কৃষ্ণের থেকে অভিন্ন যেই কৃষ্ণ আমি ভগবত মহিমা শুরুতেও বলেছিলাম আলোচনা প্রসঙ্গে স এ ও সা যেই রাধারানী সেই কৃষ্ণ এটা প্রমাণ দেওয়া আছে কাজ এখানে ভগবান নিজের শক্তিকে বাইরে প্রকটিত করে যে লীলা বিলাস করেন তাতে তার কিছু মেয়ে ছেলের সঙ্গে খেলা করা হয় না ভগবান নিজের সঙ্গে নিজে খেলা করছেন এইটাই দর্শন কিন্তু লোকে বুঝবে না এই জন্য দীর্ঘকাল তাদের এইসব অনুশীলন অপ্রাকৃত রাজ্যের বিষয় যখন অনুভব হবে তখন আমরা এইসব লিলার কিছু উত্থাপন করি তার আগে মোটেই নয় এই একটা লীলা বিলাসে শুনলেই তারা প্রাকৃত জগতের ভাবনা চলে আসবে সর্বনাশ হয়ে যাবে সেই জন্য এগুলো বলা নিষেধ এই জন্য গোস্বাইপাদ আদি তারা যে সমস্ত গ্রন্থ আদিতে গুপ্ত কথা চর্চা করেছেন এগুলো সাধারণ মানুষের জন্য নয় এই জন্য জীব গোস্বাঁপাদ অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন পরবর্তীকালে যখন রূপ গোসাই সনাতন এরা চলে গেছেন তারপরে অত্যন্ত কঠোরভাবে এগুলোকে যেন সমাজে যেন বিশৃঙ্খলতা না আসে সব ব্যবস্থা রেখেছিলেন পরবর্তীকালে শিল সচিদানন্দ ভক্তিমেন ঠাকুর শিলভক্তি সিদ্ধানন্দ সরস্বতী গোস্বামী ঠাকুর এরা সব কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করেছেন যাতে সমাজে কোনো এই লীলার বাহানা নিয়ে যেন বিশৃঙ্খলা অত্যাচার উপস্থিত না হয় অপ্রাগিত ভগবানের লীলা এই জন্য নবম স্কন্ধ পর্যন্ত শ্রীমাদ ভাগবতের কেবল ভক্তের কথা ভক্তের কথা ভক্ত ভাগবত এগুলো আর মাঝে মাঝে ভগবানের কথা ভক্ত ভাগবতের কথা শুনিয়ে শুনিয়ে সমস্ত তার ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে তবে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের আলোচনা কথা বলেছেন এমনকি বহুপাত্র কৃষ্ণের বাল্যলীলা পর্যন্ত সবার বলতে দিতেন না বলছেন কৃষ্ণের বাল্যলীলাটাও যদি তাদের প্রাকৃত বুদ্ধি আসে সর্বনাশ হবে সেই জন্য এই সব অপ্রাকৃত লীলা নিয়ে এখন ছেলেখেলা চলছে তারা বিভিন্ন আমি দর্শন স্কন্ধে যখন শুরু করব তখন দেখবেন সেখানে কেউ কেউ বস্তহরণ লীলা নিয়ে কত অশ্লীল বিষয়ে প্রচার করছেন পশুর মতো কি যখন বাস্তব সিদ্ধান্ত জানবেন তখন অবাক হয়ে যাবেন এইরকম লীলা তাকে এই পাশবিক চরিত্র ব্যক্তিগণ এরমভাবে প্রকাশ করছেন এইগুলো পরে যখন আমি অল্প অল্প তুলব যাতে কাউরি কোনো কাম জাগবার কোনো সম্ভাবনা থাকবেই আলোচনাটা এমন বিজ্ঞান বিজ্ঞানভিত্তিকভাবে হবে আমার উদ্দেশ্য থাকবে আপনাদেরকে কামমুক্ত করা যদি শ্রীমদ্ভাগবত মহাপুরাণ শ্রবণের পর আপনাদের মধ্যে কাম ক্রোধ আদি পূর্ণাঙ্গ রূপে রয়েই গেল। তাহলে আপনারা কি ভাগবত শ্রবণ করলেন তা তো শ্রবণ করা হলো না এক ভাগবৎ শ্রবণের ফলে বাস্তবিকভাবে একটা জীবাত্মা কৃতকৃতার্থ হয়ে যায় ভগবৎ প্রাপ্তি পর্যন্ত হতে পারে কিন্তু কিন্তু সাধারণ ব্যক্তির এটা বিশ্বাস নাই সাধারণ ব্যক্তি এটা বিশ্বাস করতে পারে না যদি তা কি সম্ভব নয় যত পরীক্ষিত ও সাক্ষী শ্রবণগত মুক্তিউক্তি কথনে পরীক্ষিত সাক্ষী আছেন দন্দুকারী সাক্ষী আছেন অনেক সাক্ষী আমাদের আছেন যাই সাক্ষীর বলেতে আমরা প্রমাণ আছে যেটা সম্ভব জড়জগতের সমস্ত বিষয় বাসনা সম্পূর্ণ রূপে মেটাতে গেলে কখনোই অনন্তকালেও আপনি পেরে উঠবেন না সেই জন্য এটাকে বলে একটা রোগ বিষয় রোগ সেটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র ঔষধি হচ্ছে ভগবানের নাম সংকীর্তনম যস্ব সর্বপাপ প্রণাসনম प्रणाम दुक्ष समानम तमामी हरिण पाव भगवान गुणगाथा श्रीमद भागवी महाप्राण साक्षात्कृष्ण बस्तु सेवन कर ले वास्तविक रूपे हृदय थे समस्त कम विदाय हमारे दशमे जख आलोचना करब तक से देख जे से एकदम प्रतिज्ञा को बोले एट कम विजयीला कमे तो फेले देवे ना অপ্রাকৃত সব বিলা যাই হোক এই রাধাকুণ্ডের রাত্রিরবেলা ঠিক মানে রাত্রিরবেলা মধ্যরাত্রিতে সেই রাধাকুণ্ডের প্রাকট্য তিথি আজকে সেখানে লক্ষ লোকের সমাগম হয়েছে সবাই এই রাত্রির বেলায় ঠিক যেই সময় যোগ আছে প্রাকত্য তিথির সেই সময় সেই নক্ষত্র সবাই স্নান করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু আমরা সারস্বত গৌড়ীয় পরিবারের তরফ থেকে তাদের জন্য অনুশোচনা করব তারা রাধাকুণ্ডকে প্রাকৃত বুদ্ধি নিয়ে তাদের এই চরণ আর গায়ের যত ময়লা দুর্গন্ধ রাধাকুণ্ডের জলেতে ফেলে আসবার জন্য ব্যস্ত হন কিন্তু ছিল সরস্বতী ঠাকুর সমগ্র জীবনে তার রাধাকুণ্ডেতে চান করার ঝাঁপিয়ে গিয়ে চান করবেন এই আদর্শ দেখাননি বরঞ্চ তিনি সবার কাছে আমাদের এই আদর্শ রেখেছেন যে রাধাকুণ্ড মানেই হলো রাধারানী तारले दिए डूबे स्नान करब यमार दुरबुद्धि जान ना से जल स्पर्श करार महिमा आल स्पर्श कर लेकिन स्नान बला गिर गोवर्धन ओपरे श्री चैतन्य महाप्रु उठें नाई प्रभुपर परम्परा ये विधान आ गिर गोवर्धन ऊपर पा दी उठीना এইভাবে অপ্রাকৃত বস্তুর বিষয়েতে প্রাকৃত জ্ঞান রাখা উচিত নয় যে আলোচনাটা অগ্রসর হচ্ছিল রাধারানী এবং তার পরিকরি বললেন তোমার জল দূষিত হয়ে গেছে তুমি চান তোমার পাপগুলো সব ওটা এটা প্রেমের কথা ছিল পরে সেই সেই হচ্ছে সেই হচ্ছে রাধাকুণ্ড সেই হচ্ছে রাধারানী শেষে কি হলো কৃষ্ণ কৌতুক করে জলের প্লাবন এমন বাড়িয়ে দিলেন সেখান থেকে জল হুমড়ি খেয়ে গিয়ে রাধাকুণ্ডের জলেতে পড়তে সবাই আটকাতে পারলেন না সেই জলের প্লাবন এমন সে গিয়ে সব গিয়ে রাধাকুণ্ডের জলেতে গিয়ে পড়ে আর কি করবে সেখানে এই যে একটা দেখবেন মধ্যজ্ঞানে একটা একটা একটা ছেদ আছে তার মধ্যে মিলন আছে আর মধ্যখানে একটা বর্ডার দেওয়া আছে সেখান দিয়ে রাধাকুণ্ডেকে এদিকে দেখা যায় শ্যামকুণ্ডেদের আর এখন আপনারা প্রাকৃত বুদ্ধি নিয়ে গেলে তো হয় না ওটা যেই শ্যাম সেই রাধা তাদের আরতি পর্যন্ত রাত্রিবেলা হয়ে থাকে বিশাল আরতি যেমন গঙ্গার আরতি হয় সে এখন প্রচুর ব্যাপী একশো আটটা প্রদীপ নিয়ে বিশাল এরকম আরতি হয় অজস্র লোক আরতি করেন বিশেষ করে এই কার্তিক মাসেতে রাধা তীরেতে দেখবেন অজস্র বাতি চারিদিকে সবাই প্রদীপ দেখাচ্ছেন এবং এই রাধারানীর কুণ্ডকে কেউ যদি প্রাকৃত বুদ্ধি করেন অত্যন্ত নোকসান হয়ে যায় মাঝে মাঝে দেখা গেছে আমাদের কাছে প্রমাণ আছে রাধাকুণ্ডের মধ্যে রাধাকুণ্ডের থেকে ঝলকে ঝলকে দুধ উঠছে এই আজ থেকে পাঁচ সাত বছর আগেকার কথা সেই জলও আমার কাছে আমি রেখেছি তিনি এটা বৈষ্ণবরা দিয়েছেন তো এইটা প্রাকৃত বুদ্ধি করে ঝলকে ঝলকে দুধ বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে কে জানে শুধু এখানে নয় আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে তারও বেশি হবে ৫০ বছরের অধিক হবে আমরা তখন কোথায় ছোট জন্ম হয় তো হয়েছে সেখানে দেখা গেল ওই যেখানে আমরা গঙ্গোত্রী গোমুখ বলি ব্রজধামের মধ্যে ব্রজধামের মধ্যে এমন কোন তীর্থ নেই যে ব্রজধামের মধ্যে নাই যত গন্ধমাদান পর্বত থেকে আরম্ভ করে মই মৈনাক পর্বত থেকে আরম্ভ করে সব সব এরা ক্ষুদ্র সংস্করণ সব ব্রজধামের মধ্যে আছে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনাত্রী লক্ষ্মণ ঝোলা সব এমনকি শ্রীলঙ্কা পর্যন্ত যেখানে রাম গেছিলেন রামেশ্বর রামেশ্বর আছে গয়াধাম গয়াধাম আছে গয়াকুন্ড সমস্ত কিছু আছে এখন প্রশ্ন হলো এই যে এরা ক্ষুদ্র সংস্কার হিসাবে সমস্ত আছে প্রস্তুত সমস্ত বল যে ওখানে যেখানে গঙ্গোত্রী গমুক সেখান থেকে আজ থেকে পঞ্চাশ বছর আগে একটা ঘটনাগুলো একটা বাবা বর্ষণায় ছুটে এসে বলছে শিগগিরি আসো তোমরা দেখবো পাহাড় থেকে দুধ বেরোচ্ছে ঝলকে ঝলকে দুধের বন্যা বইছে তো এইগুলো লোকে বিশ্বাস করতে চায় না যারা দেখেছেন ব্রজভূমিকে যারা অনুভব করেন তাদের কাছে এটা অবিশ্বাসের কারণ নয় আজ মানুষে আপনারা সবাই রাধাকুণ্ডে স্নান করবেন স্তবন করবেন যেই রাধা সেই কৃষ্ণ এটাতে কোনো স্ত্রী পুরুষ বুদ্ধি রাখবেন না অপ্রাকৃত ভগবান আর এই রাধাকুণ্ডের জল আজকে সবাই যদি স্পর্শ করেন ভালো হয় এটা রাধাকুণ্ডের জল সবাই হ্যাঁ মেশাতে নেই এটা রাধাকুণ্ডের অপমান হয় কখনই রাধাকুণ্ড কখনই করতে নেই রাধাকুণ্ডের জলের সেই যে অপ্রাকে আমি কি এদের দেবো তোমার তো লাগবে এটা আচ্ছা দেখবি যাই হোক আজকে অল্প করে এখানে এখানে আগে বিশ্রামটা দিই তা না তো ভাগবত বিশ্রাম দেওয়া উচিত তো যাই হোক এখানে শ্রীমৎ ভাগজী মহাপুরাণের বিশ্রাম রইল আজকে আর আপনারা মধ্যরাত্রিতে সেই স্মরণ করবেন সে অপ্রাকৃত লীলা ওয়ান ছা কল্পতরু বসে কে পাশেন্দ্রিত আপনাদের দেরি হবে না তো